শী পনতা হুম্লা কী শেতান মরদূত লাহ কামলে মেহরবান নাহয় রহমা হিমিন শীব পনাগ মানু মাহ কী শেতান মরদূত লাগি রু আাহ শুরু অল্লাহ কামলে মেহরবান নিহ মিল ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله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 وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أن لهم, أن لهم جنات وتجري من تحت الأنعاب كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقناه من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج متحر وهم فيها خالدون بارك الله لنعو لكم في القرآن العظيم ولفعل إياكم بالآيات والذكر الحكيم سل الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سل الله على سيدنا ومولانها محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلاب كماله كشاقت جعب جماله حسنة جميع خصاله سلوح রী দেখা দেয়ারে মদিনা হেলাগে বলা দেবা রে মদিনো না ডেক تشافى توجابي جمالي هي سنتي جميع رساله لا اله الا الله محمد رسول الله صلى الله قابل الاحترام শাহ সৈয়াদুদ্দিন রহমতুল্লা আলাই সমাজ কল্যাণ সংস্থা পরিষদ আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনের সভাপতি মধ্য আলী মাহাজ সমাবেত সর্বস্তরের ইসলাম মাহান আল্লাহ আব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আজকের এই সম্মেলনে আমাদেরকে শরীর হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমাকে বলা হয়েছে জান্নাত জাহান্নাম এবং জান্নাতের নামত আর জাহান্নামের ভায়াব আজাদ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 ইচ্ছা এবং মনোভাব আছে তো ইনশাল্লাহ আরো আছে তাহলে কি পরিমাণ বানবেন প্রথমই করে দেখি যে ভাইরাস দাঁড়ায় আছেন আপনারা কতক্ষণ দাঁড়ায় থাকবেন একটু কষ্ট করে মেহরবানি করে বসে গেলে আপনাদের জন্য আরাম হবে মা গুলো দেখতে সুন্দর হয় আপনারা দাদা বসে যান গে যেখানে আছেন এখানে বসে যান যদি বসেন তাহলে বোঝা যাবে যে আপনারা মানতে রাজি আছেন মেহেরবানি করে প্রত্যেকে বসে বলুন কেউ দাঁড়ায় থাকবেন না মেহরবানি করে বসে পড় আমার আলোচনা ব্যাস্টের আলোচনা কথা বুঝতে যা লম্বা আলোচনা একটু সময় আলোচনা করলে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ না আমাকে রেখে আপনারা চলে যাবেন আমি হইলাম অধিবেশনের শেষ খাবারের শেষে আসে দই এর অর্থ হইলো খাইলে খান না কথা বুঝলেন তো আমার অধিবেশন শেষ অধিবেশন এর অবস্থা হইলো খাইলে খান না এর মধ্যে মানুষ হলো আশা হল মকলু কার জোড়াকান্তিক আর আরো জোর ঠিক খেলা এই মানুষকে আল্লাহ রাবুল আলমিন তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন জোরকান ঠিক না আল্লাহ নিজে বলেছেন তার আবাদতের জন্য গোলামীর জন্য সৃষ্টি করেছে তুই আবাদত কি আল্লাহ কি আবাদতের মুখাবি নাকি আমরা সকলে যদি আল্লাহর আবাদত করি গোলামি করি এতে আল্লাহর সম্মান বাড়বে আর আর এখন বাড়বে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 মানুষের ফায়দা হবে হেবাদত করলে তোমাদের লাভ হবে যেরকম খেনা। মানুষ যদি আল্লাহর গুলামী করে আল্লাহ হত্য করে এতে মানুষের লাভ যখন লাভ আরো যেরকম কাল্লাভ মানুষের লাভ মানুষ আল্লাহর গুলামী করলে আল্লাহ হত্য করলে আল্লাহ রাবুল আলামী কেছেন হ্যাঁ আপনি সুসংবাদ প্রদান করুন যারা ইমানায়ন করবে আমার বন্ধের মধ্যে যারা আমার প্রতি বিশ্বাস্থাপন করবে লাহা ইহ সাল্লাম এই কালীমা যারা করবে এবং যারা নাকি করবে আমি আল্লাহ রা দিলাম তাদের জন্য আমার রেখে দিয়েছি একা হাতের মধ্যে আল্লাহ রহমিন উল্লেখ করেছেন আল্লাহ আব্বুল আলমিন বলেন আনলে এবং আমলের আমি আল্লাহ তাকে জান্নাতুল বরদৌস তথা জান্নাত পেতে হলে পূর্ব সত্য হল ইমানদার হইতে হবে কি হতে হবে আরো ধর কি দার ইমান না আনলে নদীর বাঘ হইলো খাতিন নেই সমৃদ্ধির জন্য সেখানে ইমান হোক সে কাবের সকলকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার সমৃদ্ধি দুনিয়ার উন্নতি বেঈমান কাবের দের কে আল্লা রাবুল আলমিন দান করবেন দুনিয়ার ইজ্জত আল্লাহ রাবুল আলমিন যেমন মমিনকে দিয়েছেন কাদের কে দেন নাই বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্টের নাম কি আরো এখন কি বুস তাহলে এই বুস রাষ্ট্রীয় সম্মান ভাইছে না ভাইছে না আর এখন পায় নাই তাহলে আল্লাহ রাবুল কাকের দের সম্মান দেন কাকের দের দেন তার পবিত্র কোরআন উল্লেখ করেছেন আল্লাহ দিবেন আবার জোরে ঠিক না তাহলে এই পৃথিবীর মালিক আল্লাহ জোরেখানকে এই পৃথিবীর মালিক কে আল্লাহ যদি পৃথিবীর মালিক হয়ে থাকে রাজত্বের মালিক যদি আল্লাহ হয়ে থাকে বুস প্রেসিডেন্ট হয় কোন যুক্তিতে হে আপনি বলুন আপনি বলুন হে আপনি বলুন আয় আল্লাহ ক্ষমতা কার হাতে আরো কার হাতে এই আয়াতের সানমদুর বলব নাকি আরো দরকার বলব সমস্ত মিল কাগজ ঐক্যবদ্ধ হয়ে আসেছিল হুজুর সাল্লি সাল্লামকে নিশ্চিহ্ন করা হবে সাহাবাই কালামকে মদিনার থেকে নিশ্চিহ্ন করা হবে মদিনা নামে কোন জিনিস দেখা হবে না সবগুলো করা হবে আজ আফগানিস্তানের জমিনকে নিশ্চিহ্ন করার জন্য সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আসছে যেরকম দেখি না ঠিক না ঠিকভাবে মোদিনাথিকে নিশ্চিহ্ন করা হবে সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এসেছে পনেরো হাজার নিয়ে এদের মধ্যে চার হাজার সোল্ডার আছে সৈন্য আছে যারা এক একজন এক হাজার সৈন্যের মোকাবিলা করতে পারে একজন সাহাবি ছিলেন তার নাম হল সালমান হার্সি রিয়াল সে সালমান আমার বাড়ি তো আমি দেখেছি বহিরাগত কোনো হামলা আসলে সেখানে আমরা বড় একটা খাল খনন করে একটা খাল খনন করার জন্য নির্দেশ দেওয়া হলো সাড়ে তিন মাইল লম্বা দশ আখ গভীর পনেরো আখ প্রশস্ত এমন একটি খাল কন করার জন্য প্রচুল নির্দেশ দিলেন চল্লিশ মাটি স্মরণ করেন রসুল দুইটা দাগ দিয়েছেন দাগের ভিতর দিয়ে তোমরা মাটি কাঁদবা সালমান ভার্সিক যে বন্ড করে দিয়েছেন আল্লাহ রসুল এই বন্ডকের ভিতরে বিশাল একটা পাথর করে গেল যে পাথরটা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 যুক্তি সংগত না অর্থাৎ তখন কি করা যেতে পারে আল্লাহ করলে আসলে কাবেরদের উপরে মুসলমানের বিজয়ী হওয়া এটা সৈন্যের বলে নয় অস্ত্রের বলে নয় বলে নয় হালের বিনিময় নয় এটা আল্লাহর সাহায্যে মুসলমান বিজয় লাভ করে যেরকম কাট এখন তার পাতর সরাতে পারে না হুজুর সাল্লামের কাছে গিয়ে বললেন হুজুর এখন পাথর তো পড়ে গেছে পাথর রেখে তো আমরা খাল করতে পারতেছি না রসুল তখন নিজে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 সামনে চলে ধরেছে যেইমাত্র বিল্ডিং গুলো দেখতে লাগলাম এমনি জিবরাইলামার কালে কালাকা ওব্লাহ নবী সেই দিন বিশেষ করে এমন একদিন আসতেছে সেই রোমের রাস্ত হাত আপনার উন্মতের পদতলে তলে এসে যাবে বিল্ডিং গুলো আমার চোখের সামনে চলে ধরলেন যে বলল তখন আমার কানে কানে বললো ওই যে বিল্ডিং গুলো দেখা যায় সেই দিন বেশি নয় এই বিল্ডিং এর মালিক আপনার উন্মত হবে সেই জায়গাও আপনার উন্মতের পত চলে এসে যাবে রসুল বলেন তখন আমি বললাম নাই খাল ফলন করতেছে আগে ভয়ে আর সেই জায়গায় বলে কোথায় রুম সম্রাট আর কস সম্রাট নাকি তার উন্মতের অধীনে এসে যাবে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 চব্বিশ সপ্তাহ গেল চব্বিশ মার্চ যাওয়ার পথে গ্রেফতার করবে দূরের কথা তার কেমন পর্যন্ত না এতে প্রমাণিত হয়ে গেল চব্বিশ ঘন্টা পারলানা চব্বিশ সপ্তাহা এতে প্রমাণিত হয়ে গেল বুঝে ভরাকান্ত হি ঠিক না আরোকান্তিক খেলা আর দেখা গেল তালেবান শেষ কারণে যখন নাকি মো নাফিকরা এইভাবে উপহাস করতে আরম্ভ করলো আল্লাহ তখন এই আয়াতনাদের করে বলে হ্যা আপনি বলুন اللهم مالك الملك توتي الملك من تشاء وتنزع الملك ممن تساء عيالة ملا تتر مالك আল্লা যদি রাজ্বের মালিক পায় তাকে নম্রত কোন যুক্তিতে হয় কোন যুক্তিতে এখন কোন যুক্তিতে কীর্তনার ঘোষ রাষ্ট্রীয় ক্ষমতায় পায় এটা আমার বুঝে ধরে না আপনার আর বুঝে ধরে আরো এরকম ধরে আপনাদের বাড়িতে গরু আছে নি আরো ধরক নাই এই গরু যতক্ষণ পর্যন্ত জীবিত তাকে ততক্ষণ পর্যন্ত কেউ যদি তার গায়ে একটা আচর দেয় এমনি আপনি লাঠি শুরালো এবারে জানু কারণ দুঃস্মা কে কয়েকবার গুলাগুলি গুলি লালি হইছে ওর কোথায় মোটা ভাইয়া তা হইয়া জিভ বা বাইরে আর সালাই তো না খালি এখন এখন দু সমৃদ্ধ আরো যেরকম আপত্তি করেন কেন আপত্তি করেন না দুশনের কুকুর আমার মরদানোয়ার খাবে কেন যেরকম ঠিক না দুশ্মনের কুকুর খাইলে আপনি আপত্তি করেন না আপনার মর বাচ্চা পরে আছে রসুল তখন আপ দিয়ে বলেন ও সাহাবিরা এই মৃত প্রাণীরা কেউ তোমার পয়সাটা কিনে নিবা গৌর পয়সা মাননা দিল না আল্লাহ বলেন এই মৃত প্রাণীর তোমাদের কাছে কোন কাদর নেই কোন ইত কোনো সম্পূর্ণ একটা মৃত প্রাণী আল্লাহর কাছে তোমাদের কাছে এটার কোনো দাম নাই এই জন্য বুস আর কীর্তন বেইমান খাইলেও আল্লাহ রাব্বুল আলমিন কোনো আপত্তি করে না ঠিক না দুই নম্বর হক বিবাহের বাড়িতে যত আয়োজন হক উদ্দেশ্য কে জোরে আরো জোরে উদ্দেশ্য কিন্তু আর বট যাত্রী যারা তারা যারা ফ্যান পিঁধে গেছে বুতামটা একটু কই দেয় যারা পাজামা পরি করে গেছে নিয়ারটা একটু কইলাদা দেয় লঙ্গি যারা পড়ে গেছে তারা ঠিক না এই বাড়িটা মস্ত বড় আগামীকাল আসবে কি না কি বলো যেরকম ঠিক না যা মানে যাওয়া জন করা সে খায় কম আর যারা নাকি জাতির জন্য আয়োজন করা করো না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 বেমান চায় জনশক্তি সহিত করো কোনো আপত্তি নাই কারণ জানলাতে খাবার আমাদের কপালে নাই জোরে আরো জোরেখন্দ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 আপনারা শিক্ষা দেয় না আমার কাছ থেকে এখানে আবার তারা কে ওয়ালাইকুম সালাম ভাই ওবা জামাই বিয়ে করতো আমরা আইসি শোভা যেরকম ঠিক না কিন্তু বন্ধ করার কোনো বিধান বরযাত্রী যদি অলংকার লাগাইয়া আন্দোলের ভিতরে মাথা নিচে করে বসে আছে ওই মহিলারা বরযাত্রীর জন্য না হয় শুধু জন্য রিজার্ভ করা আছে কনিয়া ঠিক না সেখানে যদি কোনো বরযাত্রী উঁকি দেয় এমনি বাড়ির যেই দেখে আমার গোড়ান জন্ম বলে যেতে দেয় না বরযাত্রীর ঘরে পৌঁছা যায় ঠিক তেমনি ভাবে তৈরি কঠিন মহাদি হেল্লা গাগ দেয়া বলবেন আহ বিসালামিন আমিনি। এই যে শাড়ির আসল। এটার দাম তাম পৃথিবী বিক্রি করলেও আল্লাহ রসুল বলেন জান্নতিপুর ও বিল মানের শাড়ির দাম হবে না সেই জান্ মহলে আছে রাস্তার আমরা তো বরযাত্রী ছিলাম এখন আমি জান্নাতির ভিতরে যেতে চাই আন্দর মহলে যেতে চাই এমনি বেরোসে যা জাহান্নামের ঘর হির হতদের বরযাত্রীর ঘর সেখানে যা জানির আন্দোলনে তোর মতো বুসের জাগা নাই দুনিয়ার নিয়ামক দুনিয়ার সমৃদ্ধি দুনিয়ার উন্নতি দুনিয়ার ইজ্জত পাইতে হলে ইমান শর্ত নয় ইমানদার হইতে হবে না কিন্তু আশ নিয়ামত হলে ইমানদার লাগবে নি না লাগবে না যেরকম লাগবে কিনা বাবা কই লোক আলীকাল সম্পর্কে আমার আব্বারের জাহান নামে দাও আল্লাহ ডাক ইব্রাহিম তুমি কি আমার বিধান বলে গেছো তুমি কি আমার বিধানের কথা মনে নাই ইমান নালে আমি আল্লাহ কাউকে মার যেরকম ঠিক খেলা ঘুমাই গেছে তুমি আসতে বই হ্যাঁ ঘুমাই গেছেন নাকি আপনারা সন্ধান যদি না পাই আমি সাতটা ছেলে হাত থেকে একটু সবগুলো আমি হত্যা করে ফেললো যে রাস্তায় দিয়েছেন ওই রাস্তা দিয়ে মেস কামের গ্রাম আবু হা বলেন আমি রাস্তা বের হইয়া নাক কানতে আরম্ভ করালাম রামা তুলিয়া আমি কোন পর দিয়ে গিয়েছেন এমনি দিকে আমার না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 আল্লাহর হাবিব আমার চল্লির ওই বাগানের ভিতরে যেনমগ্ন অবস্থায় আল্লাহর দরবারে উন্নতি উন্নতি বলে জানতেছে আমি সমস্ত আল্লা আমিনের দরবারে আমি উন্নতির দিচ্ছি সকল উন্ম সকল মানুষ রসুলের উন্মদ ইপদি খ্রিস্টান মধ্যে সিং মুসলমান রসুলের উন্মত যেরকম দেখেনা উন্মত দুই প্রকার ইহুদি আছে উম্মতের ভিতরে খ্রিস্টান আছে উম্মতের ভিতরে মুসিদ আছে রসুল সকলের জন্য আল্লাহ আল্লাহ আমি আপনার আল্লা আমার দরখাস্ত করে দরখাস্ত মঞ্জুর করে একটা শর্তের সাথে আমার উম্ম জান্ন দিয়ে দিছে এই মুহূর্তে রাস্তায় গিয়ে দেখাল জাননা মান হলো মান যেটা পড়বে আর তার দাদা হলো তার প্রতিদান হলো তা দেখালাল জান্নাত তার সত্য হলো দাখালাল জাননা আর দাদা আর সত্য হলো ইলাহা ইল্লাল যে ব্যক্তি লা ইহা ইল্লাহ পড়বে তার প্রতিদান হলো জান্ন আপনার সন্দান পায় না এখন আমি গিয়া যদি বলিল মায়ের একটু মারিদ না। আমার সকলে মারবে বললেন এই মেয়ে জুতা দিলাম জুতা যা যদি কেউ বিশ্বাস না করে আমার জুতা দেখাই বলেন কেউ বলেন বুগল তুলে ঠান্ডা সন্ধান পাইছি কুথায় বলবো করে আবু হা বলেন খাটালি কেন নেই আমার কান্ত দেওয়ার জন্য। হারা আমার সর্মার কেউ সন্ম লাগে না তো ঠিকই বুঝছে আর সাবধান আমি কাকের দিকে মাত দিব না ইব্রাহিম আলিক ইসলাম ডাকাল তুমি তো তাও বলেছ ফানবদেরকে কামতের মা দামে কোনটা ঠিক হয় কেমনি একটা না ঠিক হলো আল্লাহ দুই দিক দিক আগুনে চলতেছে সেটা তো চিনছি না আল্লাহ ডাক দেবেন এটি হল তোমার বাবা আজটা হ্যাঁ আব্বা বুলে হা তুই সুরজা যায় না ওইটা আমি করছি কেন করছেন তোমার সম্মান রক্ষার জন্যে আমি তোমার আব্বার সুরক পরিবর্তন করে দিয়েছি জাতির লোকেরা তোমার আব্বা চিহ্নে তোমাকে লজ্জা দিতে না পারে আমি আল্লাহ সুরক্ষ পরিবর্তন করে দিয়েছি শান্তি পাওয়ার জন্য আল্লাহ রা দিয়ে তারা কি প্রথমে ইমান আনবে আমি আল্লাহ তাদের জন্য আমার তৈরি জান্ন করে রেখে দিয়েছি যাকে ছোট্ট বেহাস্ত দেওয়া হবে এই বেহাস্তরা হবে এই পৃথিবী পৃথিবীর সমানুজোর এখন না শুধু হ্যাঁ আল্লাহ আর উঠা কত বড় বলবো নাকি আর ওরা ছোট বলতে হবে যে আলী কি ছয় শত নূরের পাকা আছে এইভাবে টাকা প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরো প্রান্ত লাগাল হা একবার নিচের দিকে নামাইলে আবার উঠাইলে যে স্ক্রিল হয় এক হাজার বছরের রাস্তা যেতে পারে একবার নিচে নামাইলে উপর দিকে উঠাইলে কয় হাজার বছর থাকার ছয় হাজার আমার শুধু কিন্তু জানলাচের মাদানের কোনো কোল কিনার আম ফেলাম না এখন চিন্তা করেন মাঠটা যদি এত বড় হার জিল্লাই যেখানে। মন তাহার থেকে পৃথিবী পর্যন্ত আসতে গেলে একটা মানুষ চোখ উপর দিকে তাহলে সেই জীব রিপি সত্তর বছর হয়ে গেলের কোন চিন্তা করেন মাঠটা কত বড় আর যান না কত বড় ব্যাস্টের মধ্যে নিম্নে একশো তালা উপরে হইল ছয় হাজার নিম্নে একশো তালা উপরে ছয় হাজার ছয়শিটি তালা আজকে তাদের মাথায় পাকড়ি হলো তারা ছয় হাজার ছয় আর যারা পড়েছে মমন সিং এ কামলা দুর্জা লাগাই ঘুমাইছে এটার বুদ্ধি আমি নিজে আমি নিজের সবিধা ফিরে দেখতেছি আমি অনুমান করে হইনা তো বুঝতাম না ভালোই লাগে রাত নিজের দ্বারা বুঝি না সবিনার নাম বর্তমানে সবিনার নাম রাখছি আমি বুন বোন কোন না কোনো দেখুন শোনা ভাই শাকুরা দেখুন কোরআনের দাম কত জানেন আল্লাহ রসুন বলেন চিন্তা করবেন হ্যাঁ কোরআনওয়ালা পড় আর চর তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থার জাননা সেখানে হবে একশো তালা এক একটা তালা সত্তর হাজার করে কামরা এক একটা কামরা হল পৃথিবীর সমান আরো কম নাস একটা গাড়ি স্পেশাল আর একটা হলো শহরিবার যারা নিজে খালি মোটরসাইকেলের মতো কিন্তু না বলছেন এক একজন জানাতিকে আট লক্ষ সাতেন হবে শুধু খাবার পরিবেশন করবে তাদের সংখ্যা হলো আশি হান আল্লাহ দাড়ি নাই হারিস মুসো নাই আমরা তৈল ভালো ওখান থেকে সুরধ ধরেছি সুরভ এখন লই না এখন দাঁড়িয়ে থাকতে হবে এখন দাঁড়িয়ে পুরুষের বৈশিষ্ট্য এখন মুসলমান হাই তো ক্যালিমে না তো দেখা যায় হিন্দুর ক্যালিমে খেলাইছে কাপড়াও তারা ঠিক না আপনি যে পুরুষ বুঝাবেন কেমন দাঁড়িয়ে আরো বেরকম ঠিক কিনা এখন ব্যস্ত যাওয়ার পরে দাঁড়িয়ে থাকবে না শুধু একজনের দাড়ি থাকবে ওনার নাম আদম কিনা আরো কিনা আদম আলিক ইসলামের দাঁড়িয়ে থাকবে আর কারো দাঁড়িয়ে থাকবে না কেন উনি বলেন সকলের বাবা দাঁড়িয়ে একটু শখ আছে এখন দাঁড়ি নাই মস্তানি মাল চুল আল্লাহ বলেন তো যা ভালো লাগে সবই হবে সবই হবে লম্বা গলার মধ্যে স্বর্ণের চেন সেই অনেক শখ আসেনি আমাদের সমাজে নাই বুঝলে আমাদের সমাজের যুবকেরা দেখা যায় না ঠিক না এখন স্বর্ণের চেইন দেখা যাওয়ার জন্য গলা স্বর্ণের চেন হাতের মধ্যে আমার কথা না না আমা কথা বলছেন তাহলে আবার দুজো কথা ঠিক ভালো না আসল কোনো রয়েছে সেখানে একবার আবার শুভ হান্লা লাম্বা হবে ষাট হাত হলো সাত হাত আমার দু হাত প্রশস্ত করছি সাত হাতই ছিনিবাস ভালো না হয় অনেক সময় মনে হয় আশাটা পূরণ হয় না ঠান্ডার রাজ শেষ ছাত্রে মনে একটা গজল গাইতো সেই মাত্র টান দিছে আমি দিকে জান্নাতির ভিতরে কণ্ঠসুর দাউদ আলী ইসলামের মতো হবে আর চার রং হবে ইউসু আলী মতো চরিত্র হবে মোহাম্মদ রসুল মত আপনার জন্য যে এই শেয়ার দেওয়া হবে সেয়াটার উচ্চতা হলো আলাখা রসুল নিজে তসফির করেন জমিন থেকে আকাশ পর্যন্ত উষা হবে স্প্রিং বৌ সামনে আর আপনি স্বামী স্ত্রী দুজন যদি ভালো আসতে পারি মধ্যে তারপরে দুইজন যদি এলাম দিয়ে ভাইয়া প্রেম লাভ করা যায় ওহ কত মজা ঠিক না এই সময় যদি আমার সাকর সাকরানিgarden খুদানোরা শরবত নি আসে চা নি আসে কফি নি আসে আই সুবহানাল্লাহ যেন শরবত নি আসে তাহলে আর জমে যারা কন্ঠিয়া ঠিক না ইয়াতুফু আলাইহিমুলদানু মুখাল্লাতুন বিআকওয়াবি মুবাদিতা ওয়া তাসিন মিন মাইন তখন দেখা যাবে কেтли দিয়া শরবত নি আর এসে এসে শরবত দিবে আপনারা সামনে সামনে সামেশত্রী বাসা সুবহানাল্লাহি ওয়া হামদিহি এখন আবার যে টেবিল আছে এই টেবিলে যখন নাকি শরবত শরবত খায় একবারে আধা খাওয়াও আশি হাজার সাদেম খাবার মিশিয়া আছে দু হাতে প্লেট এ হাতে প্লেট এখন চিন্তা করেন আশে আসি এক লক্ষ ষাট হাজার প্লেট খাবার আসবে সত্তর হাজার প্রকারের আইটেম সামনে দেওয়া হয়েছে তখন তো আমার কোনো আমার তো আর কেন গোলাপরা দান নাই ফুকুর বলা মাছ নাই পত্রিকা আসলে আচ্ছা অর্ধেক রেখা দেওয়ার তো মনে এক জিনিস যাওয়ার পরে তো রেখে লাগবে না আবার দিলে যা ইচ্ছা তা দেওয়া যাবে অসুবিধা নেই এখন ভেতরে রঙ লাগে না দিই এমনি আর যদি কোনো মেহমান আসিলে বললাম তোর চিন্তা করতে হবে না মেহমান আসতে দেরি হবে আমি আল্লাহর পক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার প্লেট খাবার হাজির হইতে দেরি হবে না এইভাবে যখন নাকি খাবার নিয়ে আসবে সুহান আল্লাহ এক লক্ষ সাইজ হাজার প্লেট সামনে হাজির এগুলা খাইয়া আবার টেবিল আছে না টেবিল দেয়া এডো খাবার ভাঙ্গিয়া খাই জাল দিয়া কাই বানাইয়া এটা তো রুটি বানানো হবে আর মাছের কৈজা দিয়া যখন দিব রুটি মজা জীবনে খাই না মনে বড় আসা বড় শখ লাগে কিন্তু না ব্যস্ত যাওয়ার পরে সেখানে মার্কেট আছে স্ত্রী করবে। এমনি দেখে দোকানে গেলে মালিক নাই শাড়ি একটা ছবি লুটকা রয়েছে ছবির মধ্যে একজন মহিলা তিন বেহা দিয়ে এমনি দেখে গো এইটা বইলে বলা আছে আমার গান শুনানি একে হারাম না হারাম আর মতে হারাম তোর হারাম যেরকম ঠিকা আরো যেরকম চিকা এখন এইটা বিভিন্ন নামে আমাদেরকে গান যেহেতু তোর ভায়খানা করছে পায়খানা যদি আমি লেখা দেয়খানা যাইজুনি আরো যেরকম যা হবে আমাদের সমাজে এখন ইসলামী গান ধরেছে গান আবার কি ধরছে তোমাদের কি গান ইসলামী গান যেরকম আসেনি তুমি তো যদি বলা হয় এটা হারান না হারাম আরো যান হারামা আমার যারা গান গায়ে রাখ কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা তোর মাথা গান যদি আরাম হচ্ছ বিলালে কি আজান দিত গান যদি আরাম হচ্ছ বিলালে কি আজান দিত আজানের সাথে গানের কি সম্পর্ক কোন সম্পর্ক আছে এই বাতিলের কামিটা এরপরে আমাদের দেশের একজন গায়ক সুবহান্লাহ আপনাদের সিলেটের প্রসিদ্ধ গায়ক তার নাম আমির উদ্দিন আরো নি তার কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে কটাক্ষ করা হয় কিছু কিছু গান আছে যেগুলো ইসলামের উপরে আক্রমণ হয় কেউ যদি ইসলামের উপরে কটাক্ষ করা যদি ইসলামের বিধিবিধে আক্রমণ করে তখন তার ইমান আর আরো যে দেখা তার কিছু লিখিত গান আমার কাছে তোমাকে বলবো আরো যখন বলবো দেখা যায় আপনাদেরকে আমি বুঝাবার জন্য বলতেছি আমরা আপনি কি গান গাইছেন আরি মসজিদ যদি আল্লাহর গড় হবে নদী কেন বাঙ্গে কোরআন যদি আল্লাহর কিতাব হবে তেল চুরা কেন তো তার কথায় কি বোঝা গেল মসজিদ যদি আল্লাহর গর্ব হবে নদী কেন বাঙ্গে মাঝে মাঝে নদী মসজিদ না সে বলতেছে মসজিদ যদি আল্লাহর গর্ব নদী ভাঙত বোঝা গেল এটা আল্লাহর না ধরলে তেল চূড়া দা উলু কি কোরআন যদি আল্লাহর কিতাব হবে তেল চূড়া কেন খায় তেল বুঝা গেল কোরআন আল্লাহর কিতাব এরপরে আমরা গুচা দিয়া অমুল্লা জি কোরআন বুঝাবি যেমন বুঝবার যায় এখন পুরানা ঠিক না এমন আমাদেরকে দেখেন কত কুসংস্কারে নৃত্য করে দিয়েছে আবার দেখা যায় নবীর গান গায়ে যেরকম গায়নি আরে কঞ্চুমের গীত আর ওরকম আছে কোন একটা যদি এমন ঘটনা দেখাতে পারে জিব্বার টান দেশের ফেলবো জাহাজ উসমানগুলি মেলা করেছিলেন তাতে পারবেননি রসুল খারাপ পরিদান করে মাহ ফির ওই জাহাতের কিনার বসা ছিলেন এমন কোন ইতিহাস এমন কোন ঘটনা যদি কেউ কোন কোরআন কিতাবে দেখাতে পারে জিহ্বার টান দেশে ফেলে দেওয়া হবে সম্পূর্ণ মিথ্যা বানানো সাহাবিদের ষড়যন্ত্র ঠিক না ঠিক না যেরকম আসেনি আসেনি নয় সম্পূর্ণ মিথ্যা নবীর সাহেবের প্রতি তারা কথা বলে ইমান থাকবে না যাইব মহর আইসেনি আসলের নামে খবর নাই মোহর মাইলে দেখবেন খরচ রোজা রাখে না মহর মাইলে রোজা রাখে জুতা ভাগ না তেল মাথার দেয় না তরকারি খায় না নিরামিষ খায় পানি খায় না শরবত খায় আমি কৌ আমার ছাত্র জন আমি দিনকেছি দেখেছি লঙ্গি উল ডাইয়া এরপরে একবার দেখা কিন্তু দেখে দেখে আর অন্যরা যোগান দেয় তুই করতামনি আরে কাছে মালি আর হাসান হুসেনের নাম রস উদ্যোগ করিয়া এখন চিন্তা করেন অথচ হাসান হুসাইনের দাম না না। আমার কাছে তো টাকা নাই তবে হ্যাঁ আমি নবী তোদের গুড়া দৌড়ানোর শখটা মিটাই দিই ওড়া দোরনের শখ ডাক যা বলেন আমি নিজে ঘুড়া হইলাম আমার পিঠে তুই উঠে যা কি কলস গুড়া দৌড়াই না নিজে দৌড়ি না শখ মিটানি আমি এখন গুড়া হয়ে গেলাম হুসাইন রসুলের পেটে উঠছে উচাই বান্না সে আর কাজ গুড়া তো দৌড়ে আমার এমনি রসুল হাবুর করে দৌড়ে হুসাইন গুড়া তো একটা লাগাম থাকে এই লাগাম টানলে লাগাম না টানলে আরাম লাগে না শখ মিটে না চুল ধরে টানি হুসাইন রসুলের পিঠে নাচে এই অবস্থায় শালিবাচুর মুসলিমের ভিতরে ঢুকছে ঢুকিয়া গিয়ে আল্লাহ আকবার আল্লাহর করে জানার জাদা তামা পৃথিবীর সৃষ্টি করা হলো হুসেন নাচি না রে এটা আমি মুহম্মদুর রসুল নাচি হুসাইনের দাম আসেনি আরেগুলো গান আছি বলতামনি নানা নাচি না আপনারা মনে করেন না আমি সার রাখি আমার আরো সমস্যা আছে মনে হাসকে সাপাচ্ছে আপনার শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ আপনার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি রসুল বলেন হুসাইন রে কার সাথে তুমি তুলনা দাও আমি রসুল আমি তোমার নানার দাম অনেক বেশি হুসাইন দাম বেশি আমার বেশি তোমার পিছিয়ে আপনার আব্বাকে আমার আব্বা আব্দুল্লাহ আব্দুল্লাহ শুধু আব্দুল্লাহ আগেও কোনো ডিগ্রি নাই পিছনে কোনো ডিগ্রি নাই আপনারা আব্বা হলে শুধু আবদুল্লাহ কেনে কি ডিগ্রি আছে আর আমার আব্বাকে আপনি ছিলেন হুসেনা আর হুসেনের আব্বাকে রসুল চিনুন আপনি আমার আব্বা ছিলেন কোমার আব্বাকে আমার আব্বা হলো মদিনার সবচেয়ে বড় আলেম আমার আব্বা হলো আসাদুল্লাহ আল্লাহ ভাত ছেলে আর কি আছে বলো কারো বলতে হবে বুঝলি হা তাহলে বলুন আপনার মাকে আমার মা আমি না শুধু আমি না হচ্ছি কোনো ডিগ্রি নাই। আপনি কি আমার মাকে চিনেন